সমধান عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا الله لا شريك له واشهد ان محمدا عبده ورسوله بعد اعوذ بالله من الشيطان الرجيم يا ايها الناس اذكروا نعمت الله عليكم هل من خالق غير الله هل من خالق غير الله يرزقكم من السماء والارض لا اله الا هو فانتهفكون شوفリオ দর্শকবৃন্দ আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে শোক যে আল্লাহর বড় এক নিয়ামত এই আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যের কাজে এবং বৈধ জিনিসে ব্যবহার করা দরকার সে সম্পর্কে কয়েকটি কথা সম্মানিত দর্শকবৃন্দের সামনে পরিবেশন করব ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিনের এই নিয়ামত যে নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে চোখ হিসাবে কোনো নিয়ামতের সাথে আর তুলনা করা যায় না এই নিয়ামত এত বড় এক নেয়ামত যে এই নিয়ামত থেকে যদি বঞ্চিত হয়ে যায় কেউ পৃথিবীটা তার জন্য কিছুই না অন্ধকার হয়তো আমরা এর কদর বুঝি না কেন আসলে এর কদর হয়তো সেই বুঝবে ভালো যে এই চোখ থেকে বঞ্চিত হয়েছে এই কদর তারই কাছে বেশি যাকে চোখ থেকে বঞ্চিত করা হয়েছে স্বাভাবিক এটাই হাতের কদর সে বুঝে না যার দুটি হাত ভালো অবস্থায় আছে পায়ের মূল্য সে জানে না যার দুটি পা অসুস্থ অবস্থায় আছে অনুরূপভাবে চোখের মূল্য ও তার কাছে কিছুই না যা দুটি চোখ ভালো অবস্থায় রয়েছে তবে তাকে জিজ্ঞাসা করুন যার হাত নেয় হাতের কদর কি। যার পা নেয় পায়ের মূল্য কি। যার চোখ নেয় চোখের দাম কি। সে ভালো করে বুঝে কারণ জিনিসের যথার্থতা তার বিপরীতকে দিয়েই মূল্যায়ন করা হয় তো আমরা তো পেয়েছি যার কারণে হয়তো আমরা বুঝতে পারছি না যে আসলে এই জিনিসের কদর কী বা এই জিনিসের মূল্য কি। তাই তো বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাদিসের মধ্যে বলেছেন হাদিসে কুদ্সি যে আল্লাহ তালা বলেন ইদা কবস্তিন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তালা বলেন যখন আল্লাহ তালা তার কোন বান্দার এই নিয়ামতকে ছিনিয়ে নেন মানে চোখ না দিয়ে চোখ থেকে বঞ্চিত করে দেন আর সেই বান্দা যখন ধৈর্য ধারণ করে অধৈর্য হয় না আল্লাহর ইচ্ছার ওপরই সে সব কিছু ছেড়ে দেয় যে আল্লাহ ইচ্ছা আমাকে অন্ধ বানিয়েছেন আমার করার কিছু নেই যখন সে এই মনে করে আল্লা রব্বুল আলিমের ইচ্ছার ওপরে ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করেন আল্লাহ রব্বুল আলিমিন তখন তাকে এই নিয়ামতের পরিবর্তে জান্নাত দান করেন তো ভাইরা আমার যেটা আমি বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে আল্লাহর নিয়ামতের কদর করতে হয় এবং সেই নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় আর কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য যে কাজগুলো আমাদের দরকার বা যা করলে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করা আমাদের জন্য সহজ হয়ে যায় তার মধ্যে প্রথম নম্বরে যেটা অন্যান্য এপিসোডে আলোচিত হয়েছে সেটা হচ্ছে এই যে আমরা আল্লাহর নেয়ামতগুলোকে স্মরণ করবো আল্লাহ রব্বুল আলমিনের নামতকে স্মরণ করলে আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের কদর বুঝতে পারবো এবং আল্লাহ রবুল আলমিনের নিয়ামতের মূল্য বুঝতে পারবো যখন নিয়ামতের মূল্য বুঝতে পারবো তখন অটোমেটিক আমাদের মুখ থেকে আল্লাহর কৃতজ্ঞতা কাজের মাধ্যমে মৌখিক মাধ্যমে এবং অন্যান্য কার্যকলাপের মাধ্যমে আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা আসবে ওই জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে বলে দিচ্ছেন উদকুর নিয়ম আল্লাহ আলাইকুম মানব সম্প্রদায় তোমাদের প্রতি যে নামত আমি দান করেছি যে অনুগ্রহ আমি করেছি ওগুলাকে তোমরা স্মরণ করো আচ্ছা আছে কেউ। এমন সসটা যে তোমাদেরকে রুজি দান করবে আসমানো জমিনে আমি ছাড়া লা ইলাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কেউ নেই যে আমাদেরকে রুজি দিতে পারবে আন্না তু ফোন অথব তোমরা কোথায় ফিরে যাও এ যখন আমি করে থাকি অত তোমাদের উচিত হচ্ছে আমার ন্যামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমার ন্যায়ামতকে ব্যবহার করে আমার থেকে উদাসীন না থাকা এবং আমার ন্যামতকে আমার অবাধ্যের কাজে ব্যবহার না করা এইভাবে নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে যখন আমরা নিম্ন পর্যায়ে লোককে দেখব ওপরের লোককে না এটাও কিন্তু একটা তরিকা নিয়ম পদ্ধতি যা রসুরে করিম সল্লাহ আলু সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তরিকা পদ্ধতির মাধ্যমে আমাদের জন্য আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করার কাজটা সহজ হয়ে যাবে সেটা হচ্ছে কি যে আমরা সব সময় ওই লোকটিকে দেখব যে আমার থেকে নিম্ন পর্যায়ের মানে হচ্ছে আমি যদি সবসময় ওপর ওলাকে দেখি দুতলা বাড়ি যা চারতলা বাড়ি যার পাঁচতলা বাড়ি যা টাকা পয়সার অনেক হয়েছে কিন্তু আমার হয়তো অত কিছু নাই তখন আমার মনের মধ্যে একটা হতাশা আসবে আমার মনের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হবে যে ওর এত কিছু আছে ওকে আল্লাহ এত কিছু দিয়েছেন আল্লাহ ওকে এত কিছু দান করেছেন আমার কিছুই নেই এরকম যখন আমাদের অবস্থা হবে তখন কিন্তু আমরা আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারবো না বরং তখন হতাশায় ভুগবো আর তখন নিরাশ হবো যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি আর যখন আমার মনে এই জন্মে যে আল্লাহ আমাকে কিছুই দেয়নি তখন তো আল্লাহর নেয়ামতের কৃতজ্ঞতা অবশ্যই করতে পারবো না বরং তখন কুফুরি করে বসবো কারণ আল্লাহ তো আমাকে কিছুই দেয় এই যে মনের মধ্যে সৃষ্টি হয়ে গেছে তাই বিশ্ব রবি সাল্লাম যে আমরা নিম্নে পর্যায়ের লোকদেরকে দেখি আল্লাহ আলাইকুম তোমরা ওকে দেখো ওর প্রতি লক্ষ করো যে তোমাদের থেকে আরো নিম্ন পর্যায়ের আবার নিম্ন স্তরের তোমার তো একটা বাড়ি আছে তোমার তো থাকার একটা ব্যবস্থা আছে তোমার তো পেটে দুবেলা জুটে যায়। এমন তুমি দেখতে পাবে। যার কোনো কোনো রাস্তা ঘাটে পড়ে থেকে তারা জীবন করে। আজকে রোগাক্রান্ত হয়েছে। তোমার একটা কোনো রোগ হয়েছে তুমি হতাশায় ভুগতে আছো আমার ডায়াবেটিস হয়ে গেছে আমার হাই হয়ে গেছে আমি এই রোগে আক্রান্ত হয়ে গেছি তুই তুমি দুশ্চিন্তায় ভুগতে আছো হতাশায় ভুগতে আছো তুমি হসপিটালে যাও সেখানে গিয়ে দেখো কত রুগীকে দেখতে পাবে তোমার থেকেও আরো কঠিন অবস্থার দিয়ে অবস্থারি পাত হতে আছে আরো কঠিন অবস্থার মাধ্যম দিয়ে তারা তাদের জীবন যাপন করতে আছে চারদিকে হাতে পায়ে বাঁধা অবস্থায় অক্সিজেন এর মাধ্যমে তাদের পেটে খাবার প্রবেশ করানো হচ্ছে নল লাগিয়ে দেওয়া হয়েছে পেশাব পায়খানা ওই নল দিয়ে হয়ে যাচ্ছে কোনো কিছুই তার করার নাই না হিলতে পারে হতাশায় কত মানুষ আছে ক্যান্সারে ভুগছে মৃত্যুর জন্য অপেক্ষা করতে আছে তারা তারা জানে এই রোগ থেকে আর মুক্তির কোনো উপায় নাই অপেক্ষাই আছে কখন আমার মৃত্যু এসে যাবে সবসময় যেন তারা একটা মৃত্যুর জন্য সবসময় যেন একটা আক্রান্ত আছে। যে আরো কঠিন রোগে ভুক্তি আছে তাদের দিকে তোমরা দেখবে তো ভাইরা আমরা বলতে এই চাইছিলাম যে সময় নিম্ন পর্যায়ে লোককে দেখলে পারা আমাদের মনের মধ্যে প্রশান্তি আসবে বা আল্লাহর প্রতি ভক্তি আসবে যে আল্লাগো আমি তো ওর থেকে ভালো আছি আমাকে ওর থেকে তো ভালো রেখেছো আমার অবস্থা তো ওর থেকে মোটামুটি ভালি এরকম অবস্থা ফিরে আসবে তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যারা তোমার থেকে নিম্ন পর্যায়ে তার দিকে দেখো আসদার আল্লাহ আসদারু নিয়ামতাল্লাহে আলাইকুম কারণ এটা তখন তোমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যে তোমরা তখন আল্লাহর নেয়ামতের ওয়াকিতজ্ঞ করবে না তখন অটোমেটিক তোমরা আল্লাহর নেয়ামতের শুকর গুজারি করতে পারবে বোহারী শরীফের রায়তের মধ্যে এসেছে মনোনয়ার মধ্যে এসেছে আল্লাহ রসুল বলছেন এদার নাজার আহাদুম মান ফুদ্দ আলাই হে ফিল্মাল ইন আস ফালিনো যখন তোমাদের মধ্যে কেউ দেখতে চাই এমন ব্যক্তির প্রতি যাকে শারীরিক গঠনে এবং ধন সম্পদে তার থেকে আরও শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তার থেকে আরও বেশি দেওয়া হয়েছে এরকম লোককে যদি কেউ দেখতে চায় তখন সে যেন তাকে দেখে যে তার থেকে আরও নিম্ন পর্যায়ের যে তার থেকে আরো। নিচের তো মোট কথা হচ্ছে ভাইরা আমার যখন আমরা এই পদ্ধতি গ্রহণ করব। যে আমরা সবসময় নিচের দিকে তাকাবের দিকে না তখন কিন্তু আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করার কাজটা আমাদের জন্য সহজ হয়ে যাবে আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা করার কাজটা আমরা তখন সহজেই করতে পারবো এইভাবে যদি আমরা রসুল করিম সাল্লাহ সাল্লামের তরিকার অনুযায়ী আমল করি তরিকার ওপরে কায়েম থাকি তাহলে আমাদের জন্য আল্লাহর নেয়ামতের কদর করাটা এবং আল্লাহর নিয়ামতকে সঠিক পথে ব্যয় করাটা সুন্দর পথে বা আল্লাহ রব্বুর আলমিনের রেজামানদের পথে তার সন্তুষ্টির পথে ব্যবহার করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে তাই তো আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন আমাদেরকে এরকম তরিকা শিক্ষা দিয়েছে যে আমরা আল্লাহর নিয়ামতের কদর তখনই করতে পারব যখন আমরা সব সময় নিচের দিকে তাকাব এইভাবে আপনি আরো আল্লাহর নিয়ামতের কদর করতে পারবেন তখন যখন আপনি স্মরণ করবে যে একদিন না একদিন এই নিয়ামতের জবাবদেহি আমাকে করতেই হবে একদিন না একদিন এই নিয়ামত সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতেই হবে আর এটা আমরা সবাই জানি আল্লাহ আহ আল্লাহ বলছেন এমন জিনিসের পিছনে পড়ো না যে ব্যাপারে তোমাদের কোন জ্ঞান নেই যে সম্পর্কে তোমরা জানো না যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই রকম ধরনের কোনো জিনিসের পিছনে তোমরা পড়ো না সাথে থাকুন। আপনারা দেখছেন বাংলা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 স্বাগত জানাচ্ছি আলোচনা করেছিলাম যে যদি মানুষ সব সময় নিম্ন পর্যায়ে লোককে দেখে এমন লোককে দেখে যে তার থেকে আরও কঠিন অবস্থায় রয়েছে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নামতের কৃতজ্ঞতা করা তার জন্য সহজ হয়ে যায় এইভাবে মানুষ যদি স্মরণ করে যে একদিন না একদিন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করবেন কেয়ামতের মাঠে তাহলেও আল্লাহর নেয়ামতের প্রতি তার কদর থাকবে এবং তার আল্লাহর নিয়মের সে সম্মান করে আল্লাহর নিয়ামতকে অন্যায়ের কাজে ব্যবহার করবে না যেমন আল্লাহ তালা বলেছেন ওলা তকফুমা কাবিসার হে মানুষ তোমরা এমন জিনিসের পিছনে পড়ে যাবো না যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই কারণ কালকে কেয়ামতের মাঠে তোমাদের অন্তকরণ তোমাদের চোখ তোমাদের কান সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের কাছে তোমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে সেদিন প্রশ্ন হবে যে বল চোখকে তুমি কোন জিনিস দেখার কাজে ব্যবহার করেছিলে বল কানকে তুমি কি বা কোন জিনিস শোনার কাজে ব্যবহার করেছিলে হাতকে তুমি কিভাবে প্রচালিত করেছিলে তোমার পাকে তুমি কোন কাজে লাগিয়েছিলে তোমাকে আমি যে দিয়েছিলাম এই অন্তকরণ দিল এগুলোকে তুমি কোন জিনিস বোঝার কাজে ব্যবহার করেছিলে সব প্রশ্ন হবে কালকে কেমতের মাঠে কারণ আমরা সবাই জানি এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলি যেগুলি আল্লাহ আমাদেরকে দান করেছেন এগুলিই কালকে ক্যামতের মাঠে যদি আমরা অন্যায় কাজে ব্যবহার করে থাকি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দেবে আর যদি এগুলোকে আমরা সঠিক পথে ব্যবহার করে থাকি চোখ দিয়ে যদি আমরা হারাম জিনিস দেখা থেকে নিজেকে বিরত রাখি বা চোখকে যদি হারাম নোংরা জিনিস থেকে হেফাজত করতে পারি তাহলে কালকে এই অঙ্গ প্রত্যঙ্গ এই জিনিসগুলো কালকে আমাদের জন্য أما در هوي الله رب العلمير كاته شكي دي بي تاي قطعة شوروني راكتا بي موني راكتا بي جي كيامو تر ماتي الله رب العلمير كاته نعمو تر حساب دي ته بي الهاكم التكاسر حتى زورتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علما يقين لترون الجحيم ثم لترونها أين اليقين ثم لتسألن يوم ايدن عن النئيم اي قطعة عمر আমি অনেক নিয়ামত দান করেছিলাম সুন্দর ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছিলাম তোমাদের জন্য তোমরা পান করেছিলে বলো বান্দা তুমি আমার জন্য কি করে এসেছো হাত দিয়েছিলাম বান্দা পা দিয়েছিলাম বান্দা চোখ দিয়েছিলাম বান্দা কান বান্দা বলো বান্দা এগুলোকে তুমি কেমন ভাবে কি আর কোন কাজে ব্যবহার করে এসছো ক্যামতের মাঠে আলি হাসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে বান্দার কদম নড়তেই পারবেন না যতক্ষণ না সে আল্লাহর কাছে পাঁচটি প্রশ্নের উত্তর দিয়েছে আল্লাহ রসুল বলছেন উত্তর দিয়েছে জিজ্ঞাসা করা হবে তার জীবন সম্পর্কে বলো এই জীবনটা তুমি কোন পথে অতিবাহিত করেছিলে একটা লং পিরিয়ড আমাদের আছে জীবনের যে পিরিয়ড আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়ে থাকেন হয় চল্লিশ বছর না হয় পঞ্চাশ বছর না হয় ষাট বছর না হয় আশি ও নব্বই না হয় একশো এই বয়সটা এই জীবনটা তুমি যে লাভ করেছিলে সেই জীবনে তুমি কি করেছ আর কথা মনে রাখতে হবে যে মানুষের মৃত্যুর সময় কখন আসবে এটা কেউ জানে না হঠাৎ করে চলে আসবে তখন পস্তাইতে থাকবো আর আল্লাহকে বলতে থাকবো হয়তো আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়ায় পাঠিয়ে দাও এই দুনিয়াতে আবার গেলে আল্লাহ তোমার এই চোখ দি আর হারাম জিনিস দেখবো না আল্লাহ অন্যায় কাজ করবো না দুনিয়াতে আবার বলবে রব্বের যে আল্লাহ আমাকে পাঠিয়ে দাও আল্লাহ আমাকে পাঠিয়ে দাও আমি যে কাজগুলো আমি করে নি আল্লাহ আগে আমি করিনি ছেড়ে দিয়েছি আমাদেরকে বোঝাবার চেষ্টা করেছিলেন কিন্তু আমরা ওদের কথা শুনিনি ওদের কথা মানিনি আমল ঠিক করতে পারিনি আল্লাহকে এখন পাঠিয়ে দাও একটাও ছেড়ে আসব না আল্লাহ সব কিছু করে আসব। আল্লাহ কি বলবেন হেল্লা কখনোই হবে না তোমার এই কথার এখন কোন মূল্য নাই বার্জাখি জীবনে তো ভাইর আমার কথা হচ্ছে জীবনটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর এই জীবনে আমি আপনি যেখানে যে যাই করে থাকি না কেন কালকে কিন্তু উত্তর দিতে হবে আর এই জীবনের মানে চাকা যে কখন বন্ধ হয়ে যাবে তাও কিন্তু আমরা জানি না কারণ আমাদের বয়স তো আমরা খুব কমই জানি আল্লাহ কথা আল্লাহ নবী বলছেন সুনান গোড়ে বর্ণিত হয়েছে এই হাদিস নবী আমার বলছেন আমার উম্মতের বয়স হবে ষাট আর সত্তরের মধ্যে কেন বাস ও আকাল্লো মাই খুব কম সংখ্যক মানুষ এমন হবে যারা সব কালকে কেমতের মাঠে আল্লাহ রব আলমিন আমাদের সকলকে জিজ্ঞাসা করবেন কেয়ামতে আল আন খামসিন প্রথমেই জিজ্ঞাসা করা হবে আন জীবন সম্পর্কে বলবান্ধা জীবনটা কোথায় অতিবাহিত করেছিল কোথায় অতিবাহিত কারণ বয়স যেটা সম্পূর্ণ বয়স তার মধ্যে যেটা জৈবন কাল আছে এই জৈবন কালের মূল্যটা কিন্তু অনেক বেশি কারণ যুবক অবস্থায় একটা যুবক ছেড়ে যা করতে পারে একটা বুড়ো মানুষ কিন্তু তা করতে পারে না বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে অটোমেটিক ভাবেই কবরের স্মরণ মানুষের মধ্যে এসে যায় বার্ধক্যে পৌঁছে যাবার পরেই আখ রাতের স্মরণ তো মোটামুটি এসেই যায় তখন তো বুঝতেই পারে যে হ্যাঁ মালাকল মত ফেরাস এখন আমার কাছাকাছি ঘুরছে তখন আল্লাহর ইবাদত করা তখন আল্লাহকে স্মরণ করা তখন দিনের ওপরে কায়ে থাকা এটা কিন্তু খুব একটা বাহাদুরির ব্যাপার নয় যখন যুবক ছিল যখন শক্তি ছিল শরীরে রক্ত যখন তার শরীরের মধ্যে ফুটছিল যখন সে যা ইচ্ছা তাই করতে পারে এরকম অবস্থায় এরকম সময়ে যদি কেউ আল্লাহর ইবাদত এবং আল্লাহকে শরণ করে থাকে তবে সেটাই হবে বাহাদুরি এই জন্যই বিশ্বনবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন সাত প্রকারের যে লোকগুলোকে আল্লাহ ক্যামতের দিনে আশ্রয় দিবেন তাদের মধ্যে হবে এক শ্রেণীর ওই যুবকেরা যে যুবকেরা জৈবন কালে আল্লাহর ইবাদত করেছে যে যুবকটা তার জৈবন কালটা অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে সেও কালকে কেয়ামতের মাঠে আল্লাহ রবুল আলমিনের আরো গুরুত্বপূর্ণ কাল কিসে অতিবাহিত করেছিল কোন পথে তুমি কাটিয়েছিলে তোমার জৈবন কালকে তারপরে জিজ্ঞাসা করবেন মাল সম্পর্কে যে বলো বান্দা মাল কিভাবে উপার্জন করেছিল আর কোন পথে ব্যয় করেছিল মাল উপার্জন করার পথও হালাল হতে হবে আর ব্যয়ও হালাল পথে করতে হবে এটা মনে করলে চলবে না টাকা তো আমার আমার ইচ্ছা যেভাবে ইচ্ছা আমি সেইভাবে ব্যয় করে দেবো এরকম মনে করলে চলবে না জি না টাকা আপনার হলেও টাকা আল্লাহ দিয়েছেন ধন আপনার হলেও আল্লাহ দিয়েছেন আল্লাহ না দিলে আপনি পেতেন না অত পথটা আপনার ব্যয় করার পরটা আপনার হালাল হতে হবে কামাই করার পথটাও হালাল ব্যয় করার পথটাও হালাল যদি আপনি আপনার বৈধ কামাই করা যাবে অতএব আপনাকে চিন্তা গবেষণা করতে হবে আল্লাহর যে নামত আমি পেয়েছি এই ন্যায়ামতের কদর হচ্ছে আল্লাহর দেওয়া এই মাল যে আমাকে আল্লাহ রবুল দিয়েছেন তা কিন্তু হালাল পথে ব্যয় করতে হবে ও আনমিহী আর জিজ্ঞাসা করা হবে এলেম সম্পর্কে যে বলো এই এলম অনুযায়ী তুমি আমল কি করেছিলে তো আল্লাহ রাবুল আলমের কাছে আমি কত বড় আলেম আমি কত বড় হুজুর আমি কত বড় বক্তা আমি কত বড় মুফাস কোরআন কত বড় মহাদ্দ ইত্যাদি এগুলা কিন্তু আল্লাহর কাছে লক্ষণীয় না আল্লাহর কাছে লক্ষণীয় হবে যে আমি আমার জানা মতে আমল কি করেছিলাম যদি এলিম অনুযায়ী আমল করে থাকি তাহলে ইশা আল্লাহ তালা এই অ্যালিম এই আমল আমাদের জন্য মুক্তির কারণ হয়ে যাবে মুক্তির মাধ্যম হয়ে যাবে আর যদি আমল না করি তাহলে কিন্তু আল্লাহ রবুল আলিমিন এই সম্মান করবেন না যে হ্যাঁ বড়ো আলিম ছিল বলে যা একে ছেড়ে দেন বরং এই অ্যালিমই আপনার জন্য কাল হয়ে দাঁড়াবে তাই প্রত্যেকে সাবধান যে যারা দিনের শিক্ষা লাভ করেছে তাদের উচিত হবে যে দিনের শিক্ষা যা তারা জানে সেই অনুযায়ী আমল করা শুধু মানুষকে চলবে না। আমার আমি যে বলতে চাইছিলাম সেটা হচ্ছে এই মানুষকে স্মরণ করতে হবে এই কথা যে কালকে ক্যামতের মাঠে আল্লাহ তার প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবেন যেহেতু আল্লাহ নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন এই কথাটা যখন আমি মনে অন্তরে গেথে নিব ভেবে নিব তখন আল্লাহর নিয়ামতের প্রতি কদর করার প্রতি আমার প্রক্ষেপ জাগবে আমরা তখন আল্লাহর নেয়ামতের কদর করতে পারবো আর যখন আমরা আল্লাহর নেয়ামতের কদর করব তখন আল্লাহ রবুল্লা আলমিনের এই নেয়ামত অবশ্যই অবশ্যই অসৎ কাজে এবং অসৎ জিনিসে ব্যবহার করব না বরং তা ব্যবহার করব সেই কাজে যে কাজে ব্যবহার করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য বৈধ করে দিয়েছেন আপনি সুস্থ আছেন এই সুস্থতা এক বিরাট নিয়ামত এই নেয়ামতের আপনাকে কদর করতে হবে আল্লাহর রসুল সাল্লিয় সাল্লাম এই হাদিসের মধ্যে বলছে নিয়মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস আসসিহাতু ওয়াল ফারাগ বুখারী ও মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন নিয়মাতান দুটি নিয়ামত এমন রয়েছে যে নিয়ামত দুটির ব্যাপারে মাকবুনুন ফীহিমা কাসীরুন মিনান নাস অনেক মানুষ অনেক লোক এই দুটি নিয়ামতের ব্যাপারে প্রতারিত ধোকাই পড়ে আছে এই দুটি নিয়ামতের ব্যাপারে আসসিহাতু ওয়াল ফারাগ যখন সুস্থ আছেন তখন মনে রাখতে হবে এটা আল্লাহর একটি নিয়ামত কারণ সুস্থ মানুষ সব সময় থাকে না কখন অসুস্থ হয়ে পড়বেন যখন অসুস্থ হয়ে পড়বেন তখন কিন্তু মনে ভালো কাজ করার ইচ্ছা জাগলেও আপনি কিন্তু করতে মন তখন চাইবে আপনি বিছানায় অসুস্থ অবস্থায় পরে আছেন এখন আপনার মনটা চাইছে মনটা বলছে আহারে যদি আজকে ভালো থাকতাম তাহলে আমি আজকে জুমার দিনে জমার নামাজ পড়তে যেতাম আহারে আমি যদি আজকে ভালো থাকতাম তাহলে আল্লাহর কোরআনের আহারে আমি যদি আজকে সুস্থ অবস্থায় থাকতাম তাহলে আমি আল্লাহর দিনের এই এই কাজ করতাম এই এই কাজে আমি হতাম। তখন আপনি কিন্তু আল্লাহাম হাই হতাশ করবেন আর বলবেন কিন্তু আপনার একটা সুস্থ অবস্থা একদিন ছিল আপনার একদিন একটা সুস্থ অবস্থায় ছিল তখন কিন্তু আপনি এই কাজটা করেননি তাই প্রত্যেকটা মানুষের উচিত সুস্থতা আল্লাহর নিয়ামত এবং অবসর আল্লাহর নিয়ামত এই নিয়ামতের কদর করা তা না হলে একদিন না একদিন প্রস্তা হবে আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা যেন আল্লাহর দেওয়া এই চোখ হাত পা ইত্যাদির কদর করতে পারি ও সাল্ল আলা নবীনা মোহাম্মদ ও আলা আলহি ও সাহাবিহি আজমাই পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বাইরিমীন তবে ইচ্ছে করে অথবা জ্ঞানের ভুলে আমরা অনেকে ছুটে চলেছি সেই অভিশপ্ত এবং ভ্রান্তদের পথে জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না क्या इसलम के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए ना आज रसटाय पुन सम्प्रचार सकाल साढ़े आठटाय बांगे बांग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 धारावाहिक दासन किताबु किताबुत्ता आज रत एगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगे पीस टी